الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له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 بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظ ما واستغفروا الله إن الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسب على قلب بني آدم إذا ذكر الله خلس وإذا غفل وسوس أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله হজরাত রাম নেদার মুসলমান مسلمان রাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শকর আদায় করছি যিনি মেহরবানি করে আমাদেরকে ইমানের হালাতে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন শকর জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শকর আদায় করছি যে আল্লাহ পাকের একটা বিশাল হুকুম মাগরিবের নামাজ আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে যোগ্য ইমামের পিছনে আদায় করতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন এটাও আল্লাহ পাকের দরবারে শকর আদায় করার বিষয় শকর আদায় করছি আলহামদুলিল্লাহ তারপরে এলান হয়েছে কিছু দিনই আলোচনা হবে কিছু ইসলাহী কথাবার্তা বলা হবে শব্দটা যদিও অনেকের কাছে অস্পষ্ট আসলে এই শব্দ অস্পষ্ট অপরিষ্কার নয় এটা বহু আগের কথা ইসলাম প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ ইসলাহ কাকে বলে প্রত্যেক ইমানদার ইমান আনয়ন করার পরে মানুষ হিসাবে কতগুলি রোগে আক্রান্ত হয়ে পড়ি শরীরগত রোগ যেরকম হয় অন্তরের মধ্যে এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ি এই রোগ থেকে মুক্তি লাভ করে ইমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। যে রোগগুলি দেখা যায় না मानुषर शरगत रोगगल अदिकाश समय देखा जाए बुझा जाए अंतर रोगगली साधारण भाव बुझा जाए ना देखा जाए उपलब्धि करार विषय मानुष जखने से इमान ग्रहण कर तर श्लाश अंतर रोग थी मुक्ति लाभ तक तर फरज क्य दुनिया रोगे आक्रांत मानुषि अर्थर अभाव को भलो चिकित्सक कारण जदि चिकित्सा कराइना परि असुस्थ अवस्थाएं जदि मृत्युबरण करी আর এই অসুস্থতার উপরে যদি আমার সবর এবং ধৈর্য থাকে আল্লাহ রব্বুল আলব এই অসুস্থতার উপরের রাজি থেকা মৃত্যুবরণ করলে আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদা লাভ পাওয়া যাবে কালবের রোগে আক্রান্ত দিলের রোগে আক্রান্ত অবস্থায় এই রোগ থেকে চিকিৎসা যদি না করাইতে পারি এই রোগ নিয়ে যদি মৃত্যুবরণ করা লাগে আল্লাহ না করুক তার ঠিকানাটা যাহান নাম হবে তাহলে এই রোগ থেকে মুক্তি লাভ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ বুঝে আসছে তো কথা সবার জন্য যিনি পড়েছিল মুহাম্মাদুর রসুল্লাহ এই কালেমা পণ্যেওয়ালা ইমানের গন্ডির ভিতরে ঢুকলেই তার জন্য যদিও আমরা দেখতেছি জুজুর আমি তো নামাজ পড়তেছি আমি রোজা রাখতেছি আমি হজ করলাম আমি ইবাদত বন্দিগি করতেছি কোরআন তেলাওয়াত করতেছি রোগ বলে কোজিনিস এটা তো আমি দেখি না যেই রোগের থেকে মানুষকে পবিত্রত করার জন্য মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাপাক যুগে যুগে নবীর সুলগনকে পাঠিয়েছেন আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মিশন দিয়ে পাঠিয়েছেন সেই মিশনের মধ্যে আছে আল্লাহর পায়গম্বরের যতগুলি মিশন ছিল এই মিশনের মধ্যে এটাও একটা মিশন जानुषर आत्मार परशुधि घटा मानुषर कलवी अंतर्गत जी रोग आई रोग थी मानुष के, के परित्राण करा मानुष रोग थी मुक्ति पाइ जान कबरबासी होते दायित्व आल्ला पा अल्लाह रसुर के दिए बुझा जा रोग थी मुक्ति लाभ करा प्रत्येक ईमानदार जो फरज एन बुझे आस तो ভাইয়েরা আমার বুঝে আসছে না ইমানের দাবিদার সকলের জন্য আর এই রোগ আমাদের মধ্যে প্রবেশ করে কারণ যেহেতু নবী রসুল যারা ছিলেন তারাই একমাত্র নিষ্পাপ আল্লাহ পাকের নেগরানির মধ্যে যারা সর্বদা চব্বিশটা ঘন্টা চলছেন শয়তান যাদেরকে কাবু করতে পারে নাই নবস নামিও দুশ্মন যাদেরকে ক্ষতি করতে পারে নাই আপনার বেলা আমার বেলা ওই ধরনের নেগ্রানি আল্লাহ পাকের তরফ থেকে ডাইরেক্ট এইভাবে হবে না আপনাকে আমাকে মেহনত করে করা আমার এই নফস শয়তান এবং দুশ্মন থেকে আমাকে পরিত্রাণ লাভ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আমাকে কবরে যাওয়া ফরস एन रोग निर्णय करते डाइ जदि रोग निर्णय करादी डाक्त ना जाए रुगर शांति है ना असुस्थता को रोगगल जगी आप क्षति कर रोगगल मानुषर कल मध्य शायतान नाम দুশ্মন যেটা বাহিরে থেকে আপনাকে আমাকে অস আসা দেয় ধোকা দেয় হাদিস শরীফের মধ্যে পাক সাল্লাম ফরমান। বড় হবার পরে তিনি যখন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে আসার পরে এক রওয়াইতে লেখে যখন তিনি মাত্র বাল্য বয়স মাত্র ছোট বাচ্চা ওই সময় তার পিঠ দেশের মধ্যে দুইটা সিনার মাঝখানে পিছন দিক থেকে বাম দিগের সিনার ভিতরের অংশে মোহরে দেওয়া হয়েছে যেটা ডিমের মতো ঝকঝক করে নুরানি দার থেকে প্রকাশ বাইর হয় যেটাকে মোহরে নবুয়াত বলা হয় আল্লাহর পায়গাম্বরের পিঠের মধ্যে এটাকে লাগিয়ে দেওয়া হয়েছে আরেকটা লিখে এই মোহরে নবুয়টা আল্লাহর হাবিবকে নবুয় যখন তাঁর প্রকাশ হল তখন দেওয়া হয়েছে তবে অধিকাংশ আকসারদের মত হল আল্লাহর পায়গাম্বর জমিনে যখন আসলেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে তার পিঠের মধ্যে মোহরে নবুয়াত অঙ্কন করে দেওয়া হয়েছে আমরা জানি মোহরে নবুয় মোহর শব্দটা কোথায় ব্যবহার করা হয় সিল মোহর কোথায় লাগানো হয় পোস্ট অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিঠিতে খামের মধ্যে মোহর মেরে দেওয়া হয় তার ভিতরে কোনো কিছু ঢুকতে পারবে না কিছু থেকে অনুমতি ছাড়ার বাহির করা যাবে না মোহর মেরে দেওয়া হল রেসুল্লাহ সাল্লাম এরশাদ ফরমান আল্লাহ রবাল मोहरे नबुआत नामी जो अंशा हमारी मध्य आल्ला पक दान कैराम प्रश्न करल यार रसूल्लाटा एम जगार मध्य क्या हल प्रश्न हार विषय मोहरे नबुवत तो ये बुक थकते थका दी अगा दी कूद पीछन दिखे दु सिनार मजगने वाम दिखे अंशर मध्य मोहरे नबुआत क्या देवा আমি যে হাদিসটুকু পড়েছি হাদিসের সাথে এটার একটা সম্পর্ক রয়েছেন যোগ সজাগ রয়েছে আর শৈতান শৈতান নামিও যে দুশ্মনটা এই দুশ্মনটা বনিয়া আদমের কলবের মধ্যে সে ঘাপি মেরে বসে থাকে বনিয়া আদমের কলমকে কলবকে নষ্ট করার জন্য এবাদত থেকে মসজিদ থেকে দিন থেকে দাওয়ার থেকে দিনের বিভিন্ন কাজ থেকে সরাইয়ে রাখার জন্য শয়তান নামীয় দুশ্মন মানুষের কলবের মধ্যে অসোয়াসা আসা দেয় মানুষের কলবকে ধোকা দিতে থাকে धोकाटा प्रक्रिया की शयतान की भावे प्रवेश रेसुले पल्लम के सबाई के राम प्रश्न करारे आल्ला रसुल जवाब दिलें शयान मानुषर कलबे अशवासा दिवार जगह दुई का पीछने जै जगहटार मदे अल्लाहर पैगम्बर मोहरे नबुव के अंकन कर देा हो शयतान वही दिक्कत प्रवेश मानुषर कलबर मध्य धोका दे ल्लर पायगाम्बर के शयतान धोकार थी आल्ला पा सम्पूर्ण महफुज सम्पूर्ण संरक्षित रखलें तर पृष्टर शयतान अनुप्रवेश रास्ता के मोहर मेरे बंद कर देवा शयतान प्रवेश शैतान अश्वासा देर क्षमता आल्ला पा कुद्रती बंद রসুল পাক সাল্লাহ আলহিম যিনি আল্লাহ পাকের তরফ থেকে যিনি দুনিয়াতে আসার থেকে নিয়েই তার কার্যকলাপ সব কিছু হেদায়তের দিকে আহ্বান করছে যিনি এখনো সুন্দরভাবে কথা বলতে জানেন না যিনি এখনো আপন পর তেমনও ভালো করে কিছু বুঝতেছেন না তখন থেকেই তার কাছে দিনের আওয়াজ দিনের দাওয়াত চলছে আল্লাহর হাবিব যখন দশ থেকে বারো বছর বয়স চাচা আব্বাস রাজি আল্লাহ তাল আনহু সহ তারা বাইতুল্লার কাজ করতেছেন আব্বাস রাজি আল্লাহ তাল আহু বলতেছেন ভাতিজা মাথার মধ্যে বহন করে করে পাথর আনতেছ পাথর বহন করে করে আনতেছে बोलते तुम्हें तो छोट मानुष तुम्हार परिधान कपड़ा खुले माथार मदे पेचाइया तथर धोता माथार मदे पाथर रिगार पाथर आघात खाना छोट मानुष बुझते पर ही लुंगीटा खुले माथार मध्य बांधन मात्र बांधा अवस्था हल साथे बेहूसै पड़े ग ঘরের পাদদেশে আল্লাহ রসুল বেহস হয়ে গেলেন পানি আনা হল তাড়াতাড়ি কি ব্যাপার কি হয়েছে অবস্থা কেউই কিছু বুঝতেছে না হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসতেছে মোহাম্মদ অঞ্জুর ইলা সতরিক অঞ্জুর ইলা সতরিক অঞ্জুর ইলা সতরিক্মদ তাড়াতাড়ি তোমার সতরের প্রতি খেয়াল করো তোমার সতরকে ঢাক তোমার সতর ঢাক আল্লাহর পায়গাম্বরের এই কথা শোনার সাথে সাথে ওই মাথার লুঙ্গিটা পরিধান করে দেওয়ার সাথে সাথে তার ঘুষ ফিরে আসল কিভাবে মাহফুজ তিনি আল্লাহ পাকের হাতে তার সতর কাউকে দুনিয়ার কাউকে দেখানো যাবে না জন্ম থেকেই হাজর বলেন আমি ছোটবেলায় আমার এই বাচ্চাটা যখন তাকে সাহয়ে দুধ দিতাম পায়ের লাথি রেগে কখনো যদি তার সতরের উপর থেকে কাপড় সরে যেত তিনি বেহস হয়ে যেতেন আমি বুঝতে পারতাম না কি হল কি হল ব্যাপার নাবুজা অবস্থায় আবার কাপড়গুলি বাচ্চাদের জন্য যেভাবে টেনে দেওয়া হয় কাপড় তার শরীর উপর দিয়ে টেনে দিলে তিনি হুস ফিরে আসে আল্লাহর পায়গাম্বার মাহুস সম্পূর্ণভাবে আল্লাহ পাকের কুদ্রুতি হাতে তিনি সংরক্ষিত এই তার খতনার ব্যাপারে সহি হাদিসের মধ্যে আসাফল কাউল যে আল্লাহর পায়গাম্বরকে রায়ত দুই রকম পাওয়া যায় তা দুনিয়াতে আসার পরে তার খতনা করালেন সহি কাউল মতো সহি রায়ত উলদি আসার সাথেই আসার সময় আল্লাহ রসুল খতনা অবস্থায় দুনিয়া আসছেন তিনি আল্লাহ পাকের কাছ থেকে সংরক্ষিত শয়তান তাকেও আশ্বাসা দিবে না শয়তান তাকে ধোকা দিতে পারবে না তার ও আমাদের জন্য তো এই ধরনের ব্যবস্থাপনা নাই আমাদের সম্পর্কে আল্লাহ রসুল বলতেছে দেখো আর শায়তান উজাসিমন আলবি বনী আদম আদম তোমার নফসুকে তোমার কালবকে হৃদায়তের থেকে সরাবার জন্য নামাজ থেকে সরাবার জন্য দাওয়াত থেকে সরাবার জন্য তেলাওয়াত থেকে সরাবার জন্য শায়তান ২৪ ঘন্টা তোমার পিছনে ও লেগে থাকে তোমার কালবকে আক্রান্ত করে দুষ দুশিসাবস্তু বানায় যেন হৃদায়ত মুক্তি পাওয়ার জন্য আল্লাহর পায়গাম্বর বলতেছেন তুমি জাকার আল্লাহ খানাস যখন সে তার কালপ থেকে এইভাবে গফলত এহসাস করেন মাহসুস করেন তখন যদি সে অন্তর দিয়ে এখলাসের সাথে সে আল্লাহ পাককে ডাকতে থাকে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবি ফরমান একমাত্র ওই শয়তানকে দূর করাইবার জন্য যখন তুমি একলাসের সাথে আল্লাহ পাকের কালেমার জিকির যখন তুমি শুরু করো বা শয়তান তোমার থেকে দূর হয়ে যাবে এই জন্য আকবার বান্দা বলতে পারেন ভিতরে প্রশ্ন আসে যে হুজুর চব্বিশ ঘন্টা তো আমরা জিকির করতে পারি না জিকির হালাতে থাকি না তখন সাহেত নস দিয়ে এই জন্য আল্লাহ আলারা বলেন পাশে দাঁড়ান তোমার মধ্যে সব সময় তুমি এইভাবে চলা ফেরায় হাঁটায় বসায় আল্লাহ পাখের জিকির করতে করতে করতে করতে এমন একটা অভ্যাস তুমি অর্জন করো যেটাকে পাসান পাসবালা হয় বুজুর্গানি দিন আল্লাহওয়ালা সব বুজুর্গানি দিন থেকে শবক পাওয়া যায় শ্বাস প্রশ্বাস উঠা বসার সময় তোমার এমন একটা যেন মধ্যে আসে। আল্লাহ আমার কলবে আসে আল্লাহ আমার কলবে আসেন আল্লাহ যখন তুমি চব্বিশ ঘন্টা জিকিরের হালাত হতে থাকবে আস্তে আস্তে হতে হতে এমন একটা খেয়াল আর ধ্যান হবে রাস্তায় চলবে যে আল্লাহ আমার সাথে আছে শ্বাস শ্বাস প্রশ্বাস এটা প্রত্যেকটা মানুষের আছে যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন আমি আর আপনি তখন আমাকে বলবে লাশ বলবে মুরদার বলবে লাশ লাশাই যেটা এখন আলোচনা করার বিষয় থাকবো না আমি তখন আর আমার সম্পর্কে কিছু বলারও কিছু থাকবে না তখন আর এটার নামে লাশ লাশাই কিছুই নাই এটা এখন সে লাশ হয়ে গেল ল করাল এই জন্য শ্বাস মনের মধ্যে খেয়াল থাকবে আমি শ্বাসটা যখন উঠাই মনে মনে খেয়াল আল্লাহ শ্বাস ফেলবার সময় হু আমার শ্বাস প্রশ্বাস মনের মধ্যে চলতেছি রাস্তায় চলি হাট বাজারে চলি ঘুমাইতে থাকি অন্তরের মধ্যে খেয়াল থাকবে আল্লাহ হু আসতে থাকবে আল্লাহু আক আল্লাহর জিকিরের অভ্যাস হয়ে যাবে শয়তান আপনাকে আমাকে অশ্বাস দিতে পারবে না রাস্তাঘাটে চলতেছি আজকাল মহা সমস্যা মহাবিপদের এক জামানার মধ্যে আসছি চতুর্দিকে গুনা আর গুনা চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে গুনার দিকে আহ্বান করতেছে গুনার দিকে দাওয়াত দিতেছে আল্লাহ আল্লাহ পাকের দিকে মানুষের সংখ্যা কম কি বলেন বেশি না কম এই মুষ্টিময় আমরা কিছু আল্লাহর বন্ধে এখানে বসছি এই বাজারের একটা কোনার মানুষ হতো না কি বলেন তাই না এই যে বাজারের মধ্যে যে মানুষগুলি বসে আছে বসে বসে মানুষ ব্যস্ততা এই আপনার ফায়ার সার্ভিসের ঘাটের মধ্যে যে মানুষগুলি আসতেছে এর তো এক হাজার বাগের এক না। কত মানুষ যে চলাচল করতেছে তাদের মধ্যে এমন এক হালাত আল্লাহ তারা যেন এমন এক আয়াসি জামানার মধ্যে আছে মৃত্যু বলে একটা কোন জিনিস আছে এটা যেন বোদম্যই নাই চলাচলের অবস্থা তাই না এই যে মাগরিবের আজান হল नाम पढ़ते नारी पुरुष एकसाथी मिले जाना आनंद उल्लासर देवा पानी चल चिंता दिल तुम्हें तुम पानी, पानी दिया नौका चालाइया जातेस अल्लाह इच्छा कर ले पान मध्य तुम्हें डुबाइया तुम सलिल कर दीते तुम मृत्यु कराइ दी परे तुम तुम गंतव्य स्थान प्य पो पोचाओ ना होते এটিই বলা হচ্ছে আজ এইদিকে যাবি জিদার দেখতা হো আদার তুহি তো হ্যা যেদার দেখার এমন একটা জীবন অর্জন এমন একটা নজর হবে আল্লাহ পানির দিকে নজর করবো তোমার কুদরত দেখা যাবে হ্যাঁ আকাশের দিকে নজর করবো তোমার কুদ্রতের চিন্তা ফলের দিকে নজর করবো তোমার चिंता आस सूंदर फल सुंदर काठाल खाचर चिंता कई देखल बोझा जाटार भरे हमारल्ला क्द्रुतार मध्य निहित रही आल्ला पुद्रुतार मध्य आज बुझी बुझी तुम्हें आल्ला पचते এগুলি আল্লাহ পৌষার সমস্ত নিদর্শনা চতুর্দিকে আল্লাহ পাক দিয়ে রাখছে আল্লাহ পর আল্লাহ পাক একজন ইমানওয়ালা ইমানওয়ালার দাম কত ইমানওয়ালার দাম কত ও ইমানওয়ালা ইমানটা যদি শিরিক মুক্ত হইয়া যায় ইমান যদি বেদাত মুক্ত হয় শিরিক মুক্ত হইয়া যায় এখন আমার ইমানটুকু নির্ভেজাল কিনা এটা তো আমার জানা নাই হাজর আলা নবীন আলহ সালাম আল্লাহ পাককে জিজ্ঞাস করে যে আল্লাহ সর্বশেষ জাননাতে জানে এই লোকটার মঞ্জিল তোমার কাছে কতটুকু হবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ আকবর আল্লা হামের আলেম বহুত বড় তার কিতাবের মধ্যে দেখেছি দেখেছি ওই দিন আগে তো এমনি বিভিন্ন জায়গায় শুনতাম কিন্তু নিজের নজরে যখন হাদিস টুকু পড়ে যায় তখন দিলের মধ্যে এত স্বাদ আর এত মজা লাগে সর্বশেষ জান্নাতা সমস্ত মানুষ যখন জান্নাতে চলে যাবে সর্বশেষ আদনা জান্নাতা মানুষটা তখন বাকি থাকবে আল্লাহ পাক যখন তাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে সে আল্লাহকে দরখাস্ত করবেন যে আল্লাহ সবাই তো জাননাতে চলে গিয়ে তাদের আসন সকলেই দখল করেছে আমি তো এখন সর্বশেষ অবস্থায় যাচ্ছি আমার জন্য কি জান্নাতি কোনো জায়গা আছে আল্লাহ পাক তাকে বলতেছেন নাশ তুমি কি এই কথার উপরে রাজি सारा दुनिया मदे जत राजा बादशाह आस्त राजा बादशाह हुकूमत तर मुल्कियत जतटुकु पर्त आत बड़ा जानत जदि तुमा के देा है बंदा तुम्हें राजी हई क्या যেই লোকটা একটু আগে বলতেছে যে আমার দুর্নীত মনে হয় কোনো জায়গাই নাই সব জায়গা তো সবাই দখল করেই ফেলছে আমি আর জান্নাতে কোথায় ঢুকবো আল্লাহ পাক তাকে বলল অর্থাৎ এই সমস্ত বাদশাদের ক্ষমতার মধ্যে যত দেশ আছে এত বড় একটা দেশওয়ালা একটা জান্নার যদি তোমাকে দেয় তুমি খুশি হইবা খুশি আল্লাহ সে বলতেছে আল্লাহ কর এত বড় জায়গা আল্লাপাক তারপরে বলতেছে মেসলুজা আলিক মেসলুজা আলিক তিনবার বলতেছে বন্দা ওই জান্নারটা যত বড় এর মতো মনে করো আরেকটা জান্নার তোমাকে দেওয়া হবে আরেকটা জান্নার দেওয়া হবে অর্থাৎ সারা পৃথিবীর মতো তিনটা জান্নার তুমি পাইলা খুশি কিনা সেই লোক বলতেছে আল্লাহ সেটা এখন খুশিতে বাগবাগ হাদিসের শেষের মধ্যে সর্বশেষ গিয়ে রেসুল পাক সাল্লাহ সাল্লামের সাথ ফরমান ওই লোকটাকে বলা হবে दस पृथिवी एकत्रित जत बड़ तुम्हारा तड़ एटा ये मध्य सरसि हादिसटुक सामने पड़े नाई তবে ওলামাইকে রামের বলতেছে যে এই পৃথিবীর আল্লাহ যখন দেখলাম এবার ভিতরটা এত খুশি লাগতেছে যে আল্লাহ দেখতে চাইলে তাকে হাদিস দেখাই দেখো আল্লাহ পাক আদনা বেহাস্টির জন্য এই পৃথিবীর মতো দশ দুনিয়া যেটা আমাদের আকলকে হয়রান করে এটা অনেকের বুঝেই আসার কথা যখন হাদিস দেখলাম সহি রাওয়ায়তির উপরে যখন দেখলাম সারা দুনিয়া কেউ বুঝে আসুক না আসুক মাতা পিটে তার ভেঙে ফেলুক কোনো অসুবিধা নাই আমার দিলে বুঝে আসছে যে আল্লাহ পাক আদনাস থেকে পৃথিবীর মতো দশটা দুনিয়া তাহলে ফাসকেল বিল্লাজি ফামাজি যে তার থেকে উপরওয়ালা তার জন্য তোমাদের কি ধারণা যে তার থেকে উপরওয়ালা তার জন্য কি ধারণা আল্লাহ রসির বলতেছে তোমরাই ধারণা করো এখন আমাদের আকল হয়রান আমরা তো বুঝে আসে আচ্ছা আমাদের বুঝে আসবে বা কেমন করে আমরাই দুনিয়ার কিছু পচাগান্দা নিয়ে ব্যস্ত আছি আমরা জান্নাত সম্পর্ক আল্লাহ পাখের হুকুমত আল্লাহ পাখের ক্ষমতাই তো বুঝলাম না আগার উয়ে সমুজে আজ আয়ে তো উয়ে আল্লাহ কেউ কার হওয়া বলতেছেন বলেন আরে আল্লাহকে যদি তুমি বুঝেই ফেললা তাহলে তিনি আল্লাহ হলো কেমন করে আবার আল্লাহ তো ওই সাত ওই সত্তা ওই জাতকে বলা হয় যেটা কোনদিন বুঝে আসার মতো না আকলে আসার মতো না তিনি আল্লাহ আল্লাহ হাজতে রহমতুল্লাহ অনেক বড় তা যার বিভিন্ন বরাত রওয়ায়তীসের কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে তারে কাউল তারে কাউল আর আবু হুরায় রাজি আল্লাহ আনহু তো ওই সাহাবি যিনি আল্লাহর পায়গম্বর থেকে আল্লাহর সিনা মোবারক হয়েছে সিনার এটা এমন একটা বরকতওয়ালা আল্লাহ রসুলের চুতুমবারক নিয়ে চাঁদের মধ্যে নিলেন আর বুকের মধ্যে এটাকে জড়াইয়ে দিতে বললেন তাহলে বুক আর সিনা এটা যে কি এক রত্ন এখানে আছে এটা মুসলমানদের আমাদের অনেকের খবরও নাই কি রত্ন যে আল্লাহ আপনাকে আমাকে এখানে দিয়ে রাখছেন এটি কাল এটার ভিতরেই তো রূপ এটাই হল সব কিছুর চাবিকাঠির মূল মন্ত্র আর এই মূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিয়েছে যেই লোকটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত গুনার মধ্যে লিপ্ত জেনা ব্য মধ্যে লিপ্ত সুদ ঘুষ বিভিন্ন রকমের অন্যায়ের মধ্যে লিপ্ত ওই লোকটাকে যদি একটা বার আখেরাত বুঝাই দেওয়া যায় আখেরা যদি তার অন্তরের মধ্যে যদি একবার ঢুকাই দেওয়া যায় কলব এটা এমন একটা পাওয়ারফুল জিনিস ওই লোকটা জীবনে না খেয়ে থাকতে রাজি জীবনে আর কোন দিন গুণার মধ্যে সে পা বাড়াবে না এটার নাম কলব এই কলবে এখন এই লোকটাকে সম্পূর্ণ পরিবর্তন করে কল এই জিনিসটা আল্লাহ রসুল বলছেন বলে যে তোমার এটা ঠিক আছে সমস্ত হাত ঠিক হবে চক্ষু ঠিক হবে কান ঠিক হবে নিজের ব্রেন ঠিক হবে চিন্তা ভাবনা ঠিক হবে এটা ঠিক হলে নাকি সব ঠিক হয়ে যাবে কে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাস্তায় চলতেছি বেগানা নারী নজরে আসতেছে কত রকমের অশ্লীলতা বেহায় আপনার নজরে আসে ততক্ষণ পর্যন্ত আমি এক মিনার নয় ওই বেগান আনারির দিকে দেখতে যদি আমার কাছে স্বাদ মজা লাগে আল্লাহর জাতের কসম এখন পর্যন্ত আমার কলপ পাক হয় নাই কলপ পাক হয় নাই বহু বড় ব্যাপার বহু বড় ব্যাপার কারণ ওই সময় মনে রাখা লাগবে আমার ওই যে নজর করে অনিচ্ছা পরে তুমি নজরকে ঘোরাও আর মনে মনে খেয়াল করো নবস আপনাকে আমাকে ধোকা দিয়া আবার ওই দিকে দেখাইতে বলতেছে আরে আরে ন তুই যে আমাকে ওই দিকে মজা লাগে যে তুই কি জান এর কারণে আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে পর বেগানাত থেকে থেকে তোমার চক্ষুকে তুমি হেফাজত করে রাখবা আমার আল্লাহ পাক নির্দেশ করেছে যদি আল্লাহর নির্দেশটা যদি আমি না মানি কে ময়দানে আমার চোখের মধ্যে সিসা গরম করে করে দিবে আর বলবে যুক। মজা খাও স্বাদ খাইতে থাক অবন্ধা দুনিয়ার মধ্যে যে স্বাদ খাইছিলাম আল্লাহ আকবর এটা কি সাত আর মনকে বুঝাইতে থাকি হাজরি রহমতুল্লাহ আবু হুরার সাথে ছাত্রে উস্তাদ দুইজন বাজারের মধ্যে প্রয়োজনীয় সদায় কেনার জন্য গেলেও আল্লাহ ওস্তাদ যদি ভালো হয় ছাত্রগী নিয়ে রাস্তায় চললেও আখেরাত ভুলে না কখনো এটাই ওস্তাদে কামেলের পরিচয় আখেরাত ভুলে না মাঝে মধ্যে হ্যাঁ আখেরাতের কথা মজা করা হয় আলোচনা হয় কারণ দুনিয়ার জরুরতে বাজারে যাচ্ছি বাজার তো ভালো জায়গা না জরুরত রাখছেন আল্লাহ পাক সেইখানে এটাও বন্দাকে দেখার জন্য বাজার সদায় আপনার ঘরে পাওয়া যাবে না মসজিদে পাওয়া যাবে না দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে আপনার আমার জরুরতের জিনিসগুলি সেখানে রাখলেন আর আল্লাহ পাক বলেন আমি এবার দেখব আমার বন্দা তোমার জরুরত আনতে যায়া তুমি আমাকে ভুলে যাও কিনা শায়তানের ধোকায় পড়ো কিনা আমি তোমাকে দেখব জরুরতকে আল্লাহ ওইখানে রাখছে রাস্তায় চলতেছেন ওস্তাদ কথার প্রসঙ্গে বললেন সাই দোয়া করো দুনিয়ার বাজারে তো আসছি আল্লাপাক যেন আমাদেরকে তোমাকে আমাকে একসাথে মিলে যেন আল্লাপাক জান্নাতের বাজারে যেন আমাদেরকে একত্রিত করে এই কথাটা ওস্তাদ ছাত্রকে স্মরণ করাই দিলেন আখেরাত স্মরণ করাই দিলেন দুনিয়ার চাকচিক্য দেখে বাজারের মধ্যে এগুলি দেখে যেন মন ওই দিকে চলে না যায় সাথে সাথে আখেরাতের কথা স্মরণ করাই ছাত্র বাজার থেকে আসলেন আসার পরে কথা এতটুকু রাখলেন এক মিনান যখন হজরত বসলেন এবার বলতেছেন হজরত আপনি যে বাজারে আমাকে বলছিলেন যে জান্নাতের বাজারে যেন আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেন তো জান্নাতের মধ্যে কি আবার বাজার হবে এখন তার প্রশ্ন আবু হুরারা বলেন এই কথা আমি একবার নয় দুইবার নয় প্যারা নবী সাল্লাহ সাল্লামের জবান মোবারকে আমি আবু হুরারা কয়েকবার শুনেছি আল্লাহ পাক জান্নাতের মধ্যে বাজার কায়েম করবে তখন তিনি বলেন রেসুলে যখন জান্নাতের বাজারের কথা যখন বললেন আমরা আল্লাহর হাবিবকে বুঝে আসে না তখন জিজ্ঞাসা করলাম জান্নাতের বাজারের কাইফিয়াত কেমন হবে কখন হবে বাজারটা কোথায় বসবে কি অবস্থা হবে আল্লাহর পায়ক আমাদের সামনে বিস্তারিত জান্নাতের বাজারের বয়ান করে দিল জান্নাতের বাজার সমস্ত জাননা তো আলারা মুসলমান শুনো হাদিস শুনো কানের মধ্যে জায়গা দাও দুনিয়ার এই সমস্ত পথা গান্দার পিছনের ভিতরে পড়ে পড়ে হায়াতকে শেষ করে দিলাম আল্লাহ পাক আমাদের জন্য কি তৈরি করে রাখছেন হাদিসে কচ্ছি বলতেছেন একটা বড় লোকের বাড়িতে মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে মেহমান হয়েছ সেখানের আড়ম্বনা ইত্যাদি ফার্নিচার এগুলি দেখা তুমি হতাশা হয়ে গেল এত সুন্দর এত কিছু এত কিছু अल्लाह पुलते बंदा तुम चोखे अगचुरे तुम्हें चोखे देखे नई कान शोने नई अंतर मध्य कल्पना आसते परे एमो किा एम जिन तुम्हारे तैरी रखल शुद्ध एकम्र आर हुकुम पालन कर तुम्हारा आस तुम सब गुल আমি আল্লাহ মুক্ত দান করে দিব আল্লাহ পাক হাদিস শুন হাজতে আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু বলেন ইয়ারসুল আল্লাহ বাজার কেমন করে হবে কোথায় হবে প্রত্যেক জান্নাতারা জান্নাতের মধ্যে চলে গেল প্রত্যেকের যা যাতে এখানে সাজসজ্জা আরামায়স জান্নাতের মধ্যে কোনো কিছুর কমি নাই আল্লাহ পাক বলে যে আরে মেহমান দুনিয়ার মধ্যে মেহমান যে ক্যাটাগরির হয় মেহমানদারির শান ওই ক্যাটাগরির হয় মেহমানকে লক্ষ্য করে মেহমানদারি হয় দামি মেহমান হলে মেহমানদারি সেরকম অনেক সময় মেজবান অনেক পয়সাওয়ালা কিন্তু মেহমান দামি না তার জন্য মেহমানদারি হালকা তাই না উনি অনেক বড় মন্ত্রী মিনিস্টার তার বাড়িতে একজন ওই গ্রাম দেশ থেকে সাধারণ একজন মেহমান গেছে তাহলে বোঝা যাচ্ছে তার জন্য অত শাহী মেহমানদারির ব্যবস্থা আবার তার মতো আরেকজন এরকম মন্ত্রী আসে প্রধানমন্ত্রী আসে তার জন্য মেহমানদারির অবস্থাটাই ভিন্ন রকম এই আমার আমার আল্লাপাক বলতেছে বন্দা দেখো সারাটা জীবন আমি আল্লাপাককে রাজি খুশি করার জন্য জীবনে কত ত্যাগ আর কত কষ্ট করলা निषि करेप्रे दिखे देखो गुद घोषेष्ट करो नागुली आदाय करते तुम्हार जीवने कत कष्ट है यहाार ना जाना थकलो हमार आल्ला कष्ट आई दिन उपरे चला सहज बेपारा खूब कष्ट एक दिन दुदिन नये मिशन शुरू कतदर कतदिनार लास्टा मौतर विछान जख जेद शुईब यार एक सेकेंड आग पर मेहनत टीका थकाा लगे एम नये जगार मध्य किसुदे कथाए जान शी पिस कथा एकजन आशा बोलते से पिसाब देखल तो एक भले मने गये गेसे भक्तबिंदु आज बयस एन आर नाम लागे ना आिकानाओ दिशे बि आश्चर्य गलम की कथाटा बोल। से बोलो एन बुरा गेस तर नाम তো বিশাল ব্যাপার তো মানুষ তো ওই সমস্ত দরবারেই যাবে কারণ যেহেতু বুড়া হয়ে গেলে অজু কষ্ট কাপড় চোপড় ঠিক রাখতে কষ্ট আর এই সময় যদি ইবাদত যদি নাই লাগে এলে অনেকটা সহজ হয়ে গেল না আর আমার আল্লাহ কি বলতেছেন লিখেছে তোমার মৌতের দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত তোমাকে ধরেই রাখতে হবে তাতে জীবন যাক আর দাগ এত কষ্ট হাজরতের সাঈদ সইব রহমতুল্লাহ আলে বলেন আবু হারি আল্লাহতাল বলতেছেন সমস্ত জান্নাত আলারা যখন জান্নাতে চলে যাবে সবাই বাসমিন জান্নাতের মধ্যে শুনলেন তো আপনা জান্নাত আলার জন্য এবং আরো হাদিসের মধ্যে অগুণিত হাদিস জান্নাতের মধ্যে বলে যে তোমার এটা একটা চাটিয়াল ময়দান যখন তুমি জমিনের মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্টের জন্য সুবাহান আল্লাহ পড়বা আল্হামদুলিল্লাহ পড়বা সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে সেখানে কোনো উস্তাকার লাগে না র সিমেন্ট পাঠাতে হয় না আল্লাহ পাকের কুদ্রতি একটা ইটা স্বর্ণের আরেকটা ইটা চাঁদির মাঝখানে মিলুনি হবে সিমেন্ট হবে মেসকো আম্বরের আল্লাহ পাকের কুদরতি ভাবে তোমার ফেরেস্তারা জাননাতের মধ্যে তোমার বিল্ডিং তৈরি করতেছে এগুনি যে চোখে দেখা যায় না এই জন্যই আল্লাহ পাক বলতেছে না দেখি বিশ্বাস করা না দেখি অন্তরে বিশ্বাস করা এটার নিত বুঝে আসবে না চোখের অগচরে কিছুই দেখা যায় না এর জন্য সম দিতে হবে আমাকে জীবন শেষ করতে হবে সকালবেলা ঘুমের ঘরে সেয়ে থাকে দুনিয়ার কাজ কারোবার গার্মেন্টস বিভিন্ন দোকানপাট থেকে আইসা কত আরামের মধ্যে ঘুমায় আসি এই আরামের ঘুমের মধ্যে আওয়াজ হয়ে যায় ওই সময় ঘুম থেকে উঠা খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই তো রমজান মাস আসতেছে সেহেরির সময় উঠা সারাটা দিন রোজা রেখে তারা বিপরী পরে শুইছে এই কত একটু আরামের ঘুম আসছে ওই সময় সেহেরি খাওয়ার জন্য উঠতে যে কি কষ্ট এ তো রোজাদার বুঝবে গায়ে রোজাদার কে করে বুঝবে যে রোজা রাখে না সে বুঝবে না এই যে মেহান্নতার অবস্থা ওই সময় যে আল্লাহ পাক দিয়া বসলেন যে তুমি আল্লাহ আল্লাপ বলে জান্নাত আলারা সকলে জান্নাতে খুব আনন্দে উল্লাসে আছে হঠাৎ করে আল্লাহ রাবুলা রাবিন সমস্ত ঘোষণা দিবেন হে জান্নাত আল্লাহ পাক তোমরা সবাই সব একসাথে মিলে তোমরা জানো দুনিয়ার মধ্যে তোমরা বাজারে যাইতা বাজার কি জিনিস এটা আল্লাহ পাক কুদ্রুত বুঝাবার জন্য দুনিয়ার মধ্যে যা প্রয়োজন বাজারে পাওয়া যায় আর বাজারের মধ্যে যা যা প্রয়োজন হবে জান্নাতের মধ্যে এগুলি সব তো জান্নতে আছে তারপরে আবার বাজার কেন হবে আল্লাহ পাক ঘোষণা দিবে জান্নাতের বাহিরে অংশের মধ্যে আল্লাহ এত মনোরম পরিবেশে স্টল কা কায়েম করবে এবং বিশাল বাজার তৈরি করবে সবাইকে ঘোষণা দিবে তোমরা সবাই বাজারে যাও জান্নাতয়ালারা সবাই সমষ্টিগতভাবে একসাথে তাহলে বোঝা যাচ্ছে হাদিসের দ্বারা জান্নাত জান্নাতয়ালাকে এত বড় বড় জান্নাত দিলেন আবার এই সমস্ত জান্নাতয়ালারা একত্রিত হওয়ার জন্য যেখানে বাজার কায়েম করবে সেটা আবার কত বড় জায়গা হবে আল্লাহ পাকি পারবেন কি পারবেন না পারবেন কি কি জান্নাত জান্নাতারা সবাই সেখানে যাবেন যাওয়ার পরে এখন স্টল কায়েম করলেন কত সুন্দর সুন্দর মনোরম সামান সেখানে কোন বিক্রেতাও নাই খরিদ্দার নাই স্টল সাজাই রাখছেন সব এখন জান্নাত তারা সেখানে যে ইটুস্ত করবে যে এখন এখান থেকে যা দেখা যাচ্ছে এগুলি কার থেকে নিব কি দিয়ে নিব সেখানে কেমনে বেচা কিনা হবে ইটুস্ত করবে আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে আ জান্নাত এইখানে কোনো বেচা কেনার জন্য বিক্রেতা নাই এখানে পয়সা ভরির কোনো মোয়ামেলা নাই স্টল কায়েম করা হয়েছে তোমাদের যা যা পছন্দ হয় যা মনে চায় যার যেটা মনে চায় সেটা তোমরা সবাই নিয়ে না সবাই সবগুলি চয়েস করে করে সব নিলেন বাজার হলো শেষ পাক এবার ঘোষণা দিবেন আলারা তোমাদের মনের মতো চাহিদা মতো তোমরা বাজার করলা কিনা সবাই বলছে হ্যাঁ আমরা সবাই পছন্দ মতো বাজার করলাম আল্লাহ পাক বলতেছেন এবার দুনিয়ার জীবনে তোমরা দেখতে জুমার দিনে মুসলমানেরা মসজিদের মধ্যে একত্রিত হতো যেহেতু আখেরাতের মধ্যে চন্দ্র সূর্য থাকবে না সেখানে জুমার দিন কোন ইবাদত নির্দিষ্ট হবে না পাক সবাইকে বলবে ওই জুমার দিনে যেরকম তোমরা একত্রিত হইতা সব মজমা সামান হয়েছিল। সবাই নিয়ে তোমরা এক জায়গার মধ্যে সব একত্রিত হও সবাইকে একত্রিত করার আগে পাক সেখানে প্রত্যেকের মারাতব হিসাবে যে যেই মানের জাননা তোয়ালা হবে তার জন্য ওইরকম কুস্তি তৈরি করা হবে कारो कर्सिर्सिंदो कर्सूतर जान्न वाले तरह कर्सि प्रत्येकेज कर्स मध्य प्रत्येके आसन ग्रहण कर शरीफर मध्य साहबाई के नाम प्रश्न करें यार वही जान्नर मध्य दुनिया मध्य जो भलो चेयारे बारो दामी जगार मध्य जे बसे लोकटा साधारण जगार मध्य बसे मने मने कल्पना करे जदि और चेयरटार मध्य बसते तो्नत वाला मध्य जे माराते সেখানে পার্থক্য হবে সেইখানে জান্নাত যদি এরকম মনে করেন আমার আল্লাহর পায়গাম্বার রেসুল বলতেছে সাহবারা শোনো সেদিন কারো জায়গা থেকে কোনো জান্নাতালাদের কোনো হিংসা লাগবে না জি যেখানে আছি এবং সর্বশেষ স্তরের জান্নাতয়ালা তার বসার জায়গা সম্পর্কে হাজরতে আবু হুরার বলেন তার জন্য একটা পাহাড় এরকম পাহাড় তৈরি করা হবে সেই পাহাড়ের মধ্যে মেসকো আম্বর দ্বারা খচিত ওই পাথরের মধ্যে ওই আদনার জান্নাত তাদের বসার জন্য ওই টিলা তৈরি করে দেওয়া হবে এবার সকলে বসল আল্লাহ আকবর আল্লাহ আকবর হাদিস শুনলে দিলটা খুশিটি আল্লাহ আল্লাহ জুখ না আল্লাহম্মার জুখ আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করেন মঞ্জুর করে জান্নাত জান্নাতওয়ালারা সকলে জান্নাতের মধ্যে থেকে এইভ কুর্সির মধ্যে আসন সেজে সবাই অপেক্ষা বসে আসবে কিছুক্ষণ পরে এতক্ষণ পর্যন্ত যা কথাবার্তা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাথে যে কথা হইতেছে একটা কথা সামনি নয় আল্লাহকে দেখা যায় না পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা হইতেছে জবাব দিতেছে কথা হইতেছে এবার আল্লাহ রব্বুল বলবেন হ্যাঁ জাননা তোলারা তোমাদের মনের মধ্যে বাজার করার জন্য খেয়াল ছিল বিভিন্ন সামান খরিদ করবা আশা পূরণ হয়েছে সবাই এখন চিন্তা করবে তোমাদের আর কোন চাহিদার কোন চাহাজ বাকি আছে কিনা আল্লাহ আকর তোমাদের আর কোন চাহিদা আর বাকি আছে কিনা তখন তারা চিন্তায় করবে আল্লাহ এত নিয়ামত তুমি দিলা আবার কি বাকি থাকতে পারে তখন তারা বুঝতে পারতেছে না কি জবাব দিব তখন আলেম কে সেখানে তালাস করা হবে আল্লাহ আল্লাহ ওলামাইকেরামকে ওলামাই হাক্কানি রব্বানি কে তালাশ করবে যে হাইরে দুনিয়ার মধ্যে কোনো মাসানা কোন জিনিস যখন আমরা জানতাম না তখন ওলামাইকেরামের স্মরণাপন্ন হয়ে হয়ে। আমরা দিন পালন করলাম আজকে আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আমরা কি জবাব দিব তখন তারা আলেমদেরকে তালাশ করবে আল্লাহ আকবর ওলামাই কেরাম বলবে ভাইরা হা হা আল্লাহ পাকের কাছে আমাদের একটা জিনিস চাওয়ার বাকি আছে যেটা আল্লাহ পাক কোরআন শরীফের ঘোষণা দিয়েছিল ওই জিনিসটা এখন পর্যন্ত আমরা পাই নাই নেককারদের সাথে বন্ধুত্ব লাগাও ওলামাই কেরামদের সাথে সম্পর্ক লাগাও আল্লাহ আকবার আখেরাতে যেহেতু দরকার হবে আল্লাহ আখেরাতের আগে আগে দুনিয়ার মধ্যেই তাদের সাথে বন্ধুত্ব লাগা। কাজে আসবে একদিন ওলা কেরাম বলবেন আল্লাহ পাক বলছিলেন ও আল্লাহ তুমি সমস্ত ন্যায়ামতের প্রতিদান দেওয়ার পরে তোমার তরফ থেকে একটা স্পেশাল জিনিস তুমি দিবা বলছিলে সেটা তোমার দিদার তুমি বলছি আল্লাহ তোমার দিদারটা তো আমরা এখন পর্যন্ত নাই। এতক্ষণ জান্নাতের নামত পাইয়া খুশিতে মত্ত হয়ে গেলাম দিদারের কথা ভুলে গেছি এখন ওলামাই কেরাম বলেন সমস্যারে সকলে আল্লাহ পাক প্রশ্ন করলে জবাব দিবা আল্লাহ আমরা আপনার রুইয়ত আপনার দিদার চা <laughs> এত সাদ আর এত মজা পাক সাথে সাথে বলবেন হা বান্দারা আমি বলছিলাম তোমাদের জন্য আমার দিদার দিব আমার দিদার দিব বলছিলাম সবাই তোমরা কুর্সির মধ্যে আসনের মধ্যে বসলাম আল্লাহ আল্লাহ দিদার দেওয়ার আগে আল্লাহ আগে সর্বপ্রথম তার কোরআন শোনাবে সমস্ত জান্নাতের সামনে আল্লাহ তার কোরআন আগে সর্বপ্রথম পড়বে আ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর কোরআনের কথা আল্লাহ পড়বেন শুনতেছি সেটা কোথায় সেটা আবু হরায়ের দ্বারা বুঝলাম ওই দিন সেখানে আল্লাহ কোরআন শোনাবে সেটা ময়দানে আসরে নয় ওই জান্নাতের বাজারের মধ্যে জান্নাত ওলাদেরকে আরামের কুর্সির মধ্যে বসাইয়া আল্লাহ এবার তার কোরআন শোনাবে শোনার কোরআন যখন মুসলমানেরা ইমানদারেরা শুনবে এরা বেহুশ বেকার হয়ে যাবে আল্লাহর এত মজা তোমার কোরআন যেহেতু আল্লাহ পাক নিজের ভাষা দিয়া কোরআন নাজেল করেছেন এবার আল্লাহ নিজে শুনাইতেছে কোরআন কত মজা লাগবে এর আগে নবীদের কথা বলছেন তারা বিভিন্ন সময় শোনাবে দাউদ আলাম শোনাবে আমাদের নবী ইসালিসাম শোনাবে সবারগুলি শেষ হয়ে গেল এবার সর্বশেষ আল্লাহ পাকের কোরআন আল্লাহর কালাম শুনবে শুনে সব মত কি মজা কি মজা লাগবে সব অবস্থায়বার এবার হুশ ফিরে আসল আল্লাহ আকবর আল্লাহ রবুর বলতেছে এইবার বলতেছে আমার দিদার এইবার হবে আল্লাহ নূরের পর্দাকে সরাইয়া এইবার সরাসরি আল্লাহর সামনে চলে আস আহা আল্লাহ পাকের দিদার এবার জান্নাত দেখতে দেখতে হঠাৎ করে অবস্থায় দেখতে দেখতে সবাই বেহুশ হইয়া কে কোথায় পড়ে আছে আর কোন হুশ নাই বেহুশ কারার অবস্থা আল্লাহ পাক কিছুক্ষণ পরে গায়েব হয়ে যাবেন হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে জান্নাত সবাই জাগ তোমরা বেহুশ হয়ে গেলা তোমরা তো আমার দিদার সহ্য করতে পারতো না আল্লাহ রা বুলাল দিদার দেখাইয়া জানলা তো আমার এইবার কুর্সি পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকবে জান্টা আমাদেরকে আরো দেখা আরো দেখা গেল মা সবচেয়ে বাড়কার ন্যায়মাতে দিদারে তো আল্লাহ জানাতে ছিলিয়ে মতলুবাহর আল্লাহ জান্নাত তোমার কাছে কেন চায় মাকসুর তো জান্নাত নয় জান্নাতে গেলে তোমার দিদার পাওয়া যাবে এই জন্যই তো তোমার কাছে জান্নাতের কামনা আল্লাহ রবীন্দন জাননা তো আলাদিরকে এবার দিদার দেখায়া বলবে আল্লাহ পাকে একটা কুদরতি বাতাস সেজা দিবে ও বাতাসটা যখন এত বলেন ওই বাতাসটা যখন আসবে জান এতক্ষণ যারা আল্লাহর দিদারের জন্য বেহুস বেকার আর হয়ে গেল ওই বাতাস আইসা আস্তে আস্তে শরীর মধ্যে যখন লাগবে তাদের হুশ ফিরে আসবে তাদের সৌন্দর্য বেড়ে যাবে আগের থেকে লক্ষ গুণে বেশি জান্নাত এবার বলবে আ জান্নাত তোমাদের বাজার শেষ হলো জুমার দিন একত্রিত হতাম আজকার জুমার দিন অবস্থা মনে করা তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে একত্রিত করলাম আমার দিদার হল এবার সবাই প্রত্যেকে তোমাদের সশ জান্নাতের মধ্যে তোমরা চলে যাও জান্নাতারা এই এইদিক থেকে তারা চলে আসলেন জান্নাতে যে বিবিরা থাকবেন হুরু গেলমান থাকবেন তারা জান্নাতের মধ্যে ছিল আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন যেই হাওয়াটা প্রবাহিত করে ছেড়ে দিলেন এই দিক থেকে জান্নাতওয়ালারা আগের থেকে লক্ষ গুণে বেশি সৌন্দর্য আর খুবই হয়ে যাবে এই বাতাসের অংশ ওই হুরু গ্যালমানদের কাছে পৌঁছাইয়া তাদেরকে আগের থেকে হাজার গুণে সৌন্দর্য বানাইয়া দিবে এরা যখন সেখানে যাবে হুরু গেলমানরা বলবেন ব্যাপার কি তোমরা কোথায় গিয়েছিলাম তোমাদেরকে দেখি আগের থেকে হাজার গুনে বেশি সৌন্দর্য মনে হয় তোমাদের চেহারার দিকে তাকানো যায় না চেহারার মধ্যে নূরের ঝলক চলতেছে তোমরা কোথায় গেলা, তারা বলবে হায় ব্যাপার কি তোমাদেরকে তো আমরা যে অবস্থায় রাইখা গেলাম তার থেকে হাজারো গুনে বেশি সৌন্দর্য তোমাদেরকে মনে হয় আল্লাহাক যেন ওই জাদনাথের বাজারের কথাই আমি তোমার কাছে বলছিলাম আল্লাহ যেন আমাদেরকে ওই জালনাথের বাজার নসিব করে দেয় আল্লাহ এই দুনিয়ার পচা গন্ধাই সামান্য এই সমস্ত দুর্গন্ধওয়ালা এদের দিকে টাকাইয়া নিজের আখরাতকে বরবাদ করে দিতেছি এদের কারণে আল্লাহ পাকের বহু হুকুম আমার দিকে নষ্ট হয়ে যায় আরে আমার জন্য আল্লাপাক কত সুন্দর আর কত মজা রাখলেন আরে মুসলমান ভাইয়েরা বুঝলাম না কার জন্য পাগল হলাম কার জন্য হায়াতকে শেষ করে দিলাম এই ভাইরা এটা আমাদের বুঝে আসা দরকার আখেরাত বুঝে আসবে না যেই কলবের মধ্যে আখেরাত বুঝে আসে না আখেরাত মজা লাগে না এখনো দুনিয়ায় মজা লাগে নারী মজা মজা লাগে গান বাদ্য লাগে আমার গুনার কাজ করতে মজা লাগে বুদা গেল আমার কলব এখনো এসলা হয় নাই আমার কলবের মধ্যে রোগে আক্রান্ত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত এই কলবকে আমার পরিষ্কার না করব। ততক্ষণ পর্যন্ত আখেরাত আমার বুঝে আসবে না এই জন্য আল্লাহ রব্বুল দুনিয়াতে লক্ষ টাকা পয়সা ব্যাংকে নিয়ে রাখো আর সেখানে ব্যবসা বাড়তেছে টাকা পয়সা বাড়তেছে এগুলি বুঝো কিন্তু বলেন যে আরে আমার এই কথাটাও তোমার একটু বুঝে থাকা দরকার তুমি যে সুবহান আল্লাহ পড়লা তুমি যে আলহামদুলিল্লাহ পড়লা তুমি যে আমাকে সেজদা দিলা তুমি যে রাত্রে গভীর অবস্থায় উঠে উঠে আমাকে ডাকলাহ মোহাম্মদুর রসুল্লাহ আমাকে যে রাত্রে বসে বসে তুমি এইভাবে ডাকলা এটার যে কত মজা আর কত স্বাদ আছে আমি আল্লাহ তুমি ভুলা যাইতে পারো আমি আল্লাহ কখনো ভুলবো না তুমি সব পাঠাইতেছ আর এগুলি আমি আল্লাহ পাকের কুদরতি খাজানার মধ্যে আমি সংরক্ষণ করে রাখলাম কিভাবে জানো তুমি পাঠাইবা একবার সোবাহান্লা আমি সবাব দিব তাকে একশো গুণ বাড়াইয়া তুমি আমার দিনের রাস্তায় কদম দিবা একটা তোমাকে সবাব দিব লক্ষ লক্ষ গুণ বাড়াইয়া তুমি আমাকে একটা সেজদা করবা আর তোমার সেজদা আমার কাছে পছন্দ হতে হতে এমন অবস্থা হয়ে যাবে এবার আমি তোমার হালাত দেখা আমার কুদরতি পাটা তোমার সেজদার জায়গার মধ্যে ঢুকাইয়া দিব হর তমন্না দিল সরফসত হই আব তো আজ আব তো খালি সব পর আগ লাগা লাগবে আল্লাহ পাক আমাদের জন্য এগুলি সব সংরক্ষণ করে রাখছেন তৈরি করে রাখছেন দিলের চাহাত দিলে মনে চায় যে আমরা যেন ওগুলি সব পাইতাম ওই রাস্তায় যদি যেতে পারতাম প্রতিবন্ধকতা হয়ে আছে বাধা হয়ে আমাদের যে ভাইয়েরা যাই হোক আমাদের আদারের টাইম হয়ে গেল তো এটাই আপনাদের কাছে আসলে ইসলামী কথা বয়ান তো আসলে আরো বড় বড় মহাক্কে আল্লাহওয়ালা বুজুর্গনে যা দিন যারা ছিলেন এখন আমরা আল্লাহ পর অনেকেই প্রশ্ন করলেন যে আমরা আল্লাহ ওরকম বড় বড় এখন ওই সমস্ত গাঙ্গহী কোথায় পাবো হাজরত রশিদ আহমদ গাঙ্গহী পাবো কোথায় এইভাবে এই এখন দুনিয়ার মধ্যে যদি যার সাথে আপনার দিলের একটা সম্পর্ক লাগে আপনার দিলে এক মিনান হয় কোনো ব্যক্তির আমল আপনার কাছে ভালো লাগে এরকম যদি আপনার দিলে গাওয়া হয় এরকম কোন একজন আহালুল্লার সাথে সম্পর্ক রেখে হায়াত কাটান ভাইরা। এইভাবে একা একাই ফেতনার জমানায় থাকলে নিরাপদ না এই যাকে যার সাথে আপনার দিলের মিল হচ্ছে যার কথা যার আমল যার অবস্থা এরকম একজন আহল্লাহকে আপনি তালাস করবেন ইস্তেখারা করবেন করে করে তার পরামর্শে তার সাথে একটু চলেন যাওয়া আশা করবেন সবসময়ে চলবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার দিনের মধ্যে হেদায়তের নূর আস্তে আস্তে আসতে থাকবে আমাদের আঁকাবিরিনরা সকলেই এর এই সিলসিলায় মাধ্যম কায়েম করেছেন এজন্য আমরা সব সময় খেয়াল রাখবো এটা একটা এই জামানার জন্য একটা জরুরি জিনিস কারণ এই জামানার মধ্যে ফেতনা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে নিরাপদ ভাবে কোনো একজন মুরব্বীকে সামনে না রাখলে আপনি একা একা চলা খুব নিরাপদ না এই কোনো মুরব্বির মাথা হাতে চলবেন এবং মাঝে মধ্যে সুযোগ পান আমাদের এই দেশের মধ্যে এখন দাওয়া থেকে তবলিগের কাজাল আলহামদুলিল্লাহ খুব চলছে সুযোগ পাবেন এটার মধ্যে শরীর অংশ হবেন এটা একটা হক দাওয়া এটা মনে রাখবেন কিন্তু কোনো সময় এই জামাতের বিরোধীটা করবেন না বুঝে আসুক বা না আসুক আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তভিদান করেন